Assalamualaikum warahmatullahi wabarakatuh Inna alhamdulillah na ahmaduhu wa nasta'inuhu wa nasta'ghfiruhu wa na'uzu billahi min shururah anfusina wa min sayyiaati a'amalina man yahdihillahu falamudilla lahu wa man yudlil falaha diya lah wa ashahadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashahadu anna muhammadan abduhu wa rasuluhu Shomani Darshuk bintu Abdullah Rasulullah Rasulullah Rasulullah Rasulullah Imam Abu Jafar Tawahi Wabarakatuh Bayan wa আহসোন জামাত আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন যে হাসলের মাঠে কি হবে সেটা আলোচনা তিনি বলছিলেন তিনি বলেছেন যে ওয়ানুক মিল আর আমরা পুনরুদ্ধার উপর ইমান রাখি ওয়া জেজাইল আমা কিয়ামতের দিনে মানুষের আমলের শাস্তি বা তাদের শান্তি তাদের প্রতিদান দেয়া হবে সেটার উপর আমরা ইমান রাখি দর্শকবিন্দু এই আলোচনায় আমরা বেশ কিছু জিনিস আলোচনা করেছি তার মধ্যে গত কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম যে হাঁসরের মাঠে মানুষ তিন ধরনের হবে কেউ হবে কাফের কেউ হবে ইমানদার গুণাগার আর কেউ হবে আল্লাহর কাফেরদের কি অবস্থা হবে সেটা আমরা কয়েকটি পর্ব আলোচনা করেছি তারপর আমরা আলোচনা করেছিলাম যে ইমানদারদের মধ্যে যারা গুণাগার তাদের কি অবস্থা হবে এগুলি আলোচনা আমরা বলেছিলাম যে ইমানদারের মধ্যে গুণাগারের মধ্যে যারা জাকাত দেয়নি যারা অহংকার করেছে যারা মিথ্যা শপথ করেছে এবং যারা হাঁসরের মাঠে আসবে তারা কি কী অবস্থা হবে তাদের সেটা আমরা আলোচনা করেছি বিশেষ করে যারা সরকারি সম্পদ আত্মসাত করেছে তাদের কি অবস্থা হবে সেটা আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব এমন কিছু গুণা যেগুলো মানুষ দুনিয়াতে করছে ইমানদার হওয়ার পরও গুণা করছে অথচ সে জানে না তার কি ভয়াবহ পরিণাম হবে হাঁসার মাঠে কি অবস্থা উঠবে সেটা সেটা রসুল্লাহ সাল্লা বলে দিয়েছেন তোর মধ্যে যে জিনিসটি ভয়াবহ সেটা হচ্ছে যে কেউ যদি কোনো কারো জমিন আত্মসাত করে থাকে তার ভূমি আত্মসাত করে থাকে ভূমিদস্যু যারা তাদের জন্য এটা একটা সাবধানবাণী ভূমিদস্যুরা মনে করে থাকে যে হাজার হাজার জায়গা হাজার হাজার ভূমি ব্যাকর জায়গা তারা দখল করছে অথচ মনে করে থাকে যে এর মধ্যে হয়তো আল্লাহ রাস্তা দান করলে হয়তো তারা মাপ পেয়ে যাবে না কথাটা এরকম নয় কারো সম্পদ কখনো বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছাকৃত না দেয় তার সম্পদ নেয়া কখনো জায়েজ নয় জোর করে কিছু নিলে কি শাস্তি হবে এরা সোল্লা সাল্লাইসাল্লাম বলে দিয়েছেন رسول الله صلى الله عليه وسلم قال من أخذ من الأرض شيئاً بغير حقه خصفه يوم القيامة إلى سب عارضين رسول الله صلى الله عليه وسلم قال جهبكتی زومينير کونه عنشو ناهوك غرحان كوريني بي وطا جمن آنك آئل نسطة كوريني شمنيه گيني آنك راستا كتنجر كوريني اي بحب جرا عنير جاگة دخل كوريني چه ناهوك زومينير عنشو نيچه شه কেয়ামতের দিন সাত তবক জমিন তাকে নিচের দিকে ডাবিয়ে দেয়া হবে এই কঠিন শাস্তি সে হাসরের মাঠে বহন করবে এর অর্থ হচ্ছে যে কেয়ামতের দিন তার এই শাস্তি হবে এর পরে তার জাহার নাম যখন যাবে তার শাস্তিতে কোনো শেষ নেই সেটা হবে আরও ভিন যাহার নামের শাস্তি আছেই যাহার নামে কী শাস্তি হবে কিন্তু হাঁসরের মাঠেই তার শাস্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের কোনো জমিন মানুষের কোন ভূমি সে নিজের দখলে নিয়ে গেছে কোনো না কোনোভাবে সে এগুলো নিয়ে আসবে হাসরের মাঠে এগুলো সাত তবক জমিন পর্যন্ত নিচে সে অবস্থান করবে অপমানজনক অবস্থায় সে অবস্থান করতে থাকবে এটা হচ্ছে তার কেয়ামতের দিনের শাস্তি অনুরূপভাবে। ভাবে দিন আরো যে সমস্ত লোকদের শাস্তি হবে ইমান ইনে চথ অন্যায় কাজ করছে তার মধ্যে এক গ্রুপে যাদেরকে বলা জুল ওয়া জিন যারা দুই চেহারা বিশিষ্ট দুই চেহারা আসলে মানুষের হয় না দুই চেহারা বলার তো বোঝার উদ্দেশ্য যে মানুষদের বিভিন্ন রঙের রঙিন হয়ে যায়ছে। এক দলের কাছে একরকম নিয়ে আসে এক চেয়ার আরেকদলের কাছে আরেক রকম চেয়ারা নিয়ে আসে এক একদলের কাছে একরকম চেয়ার এসে কিছুক্ষণ বলে শুনে এটা শুনে একজনের কাছে গিয়ে সেটা লাগাতে থাকে এটাকে বলা হয় জুল ওয়া এটা দুই দলের কাছে এসে ভালো থাকতে চায় হকের পথে থাকতে চায় অন্যায় করতে চায় অন্যায়ের কাছে সে সবসময় অগ্রণী থাকে জুল ওয়া ঝাইন হাদিসে রসুল্লাহাল বলেছেন তাজিদু না সার্না সি অমাল কেয়ামা সবচেয়ে অকল্যাণ অবস্থায় পাবে খারাপ অবস্থায় পাবে কেয়ামতের দিনে অর্থাৎ সেই ৫০ হাজার বছর যে দিন দিনটি বড় হবে যে সেই ব্যক্তিকে যে ব্যক্তি কাল ওয়াজহাইন যে ব্যক্তি দুই চেহারা বিশিষ্ট দুই চেহারা বিশিষ্ট অর্থ হচ্ছে আর বলে দিয়েছেন আল্লাহ ইয়াতিহা উলাই বাজিন যে আপনার কাছে এক চেহারা নিয়ে আসবে অন্যের কাছে আরেক চেহারা নিয়ে আসবে অর্থাৎ সে এখানে এসে কিছু বলবে বলে আপনার কাছে ভালো হতে চাইবে আরেকজনের কাছে অন্যরকম বলে ভালো হতে চাইবে হকের পথে থাকবে না জ্ঞানের কথা থাকবে না ভালো কথা থাকবে না অন্যায় নিয়ে একের জিনিস অন্যের কাছে বলে বেড়াবে অন্যের কথা অন্যের কাছে প্রত্যেকের কাছে তার মত করে চলবে হকের কথা থাকবে না সে জাল ওয়া জৈন এই ব্যক্তিকে রসোল্লা সাল্লাসম কেয়ামতের মাঠে সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে থাকবে তাই দু সার নাসিয়াম কেয়ামা দাল ওয়াঝন জল এই ওয়াজহাইন দুই চেহারা বিষ্ট কারণ হচ্ছে অন্য এক হাদিসে আসছে যে এরা আসলেই অন্যায় কথা বলে যে মুখে যা আছে জিব্বা দিয়ে যে জিব্বা তারা চলছে এই জিব্বাটাই অন্যায় করছে এই জন্য হাদিসে আসরুল সাল্লাহিস্লাম বলেছেন যে তার এই শাস্তিটা হবে তার জিব্বার মধ্যে হাদিসে আসরুলসাল্লাম বলেছেন মানকান আলাহুজান দুনিয়া কেউ যদি কোন দুনিয়ায় দুই চেহারা বিশিষ্ট হয়ে থাকে অর্থাৎ দুইজনের কাছে দুই রকম অবস্থান নিয়ে থাকে কান আল্লাহ ইসানুর মিন্ন ইয়ম কেয়ামা কেয়ামতের দিন তার আগুনের জিব্বা হবে আগুনের জিব্বা অর্থাৎ এই জন্য কারণ সে দুই রকমের কাজ করেছে এই জন্য কেয়ামতের দিন আগুনের জিবা কঠিন শাস্তি সে নিজে পেতে থাকবে আগুনে জিব্বা হলে তার সারা শরীর জ্বলতে থাকবে কষ্ট পেতে থাকবে আগুন পেতে থাকবে নামিন এ কঠিন শাস্তি কেন ভাবে সে কারণ সে হকের মতে থাকেনি এক জনের কাছে এক এক রকম করে কথা বলে প্রত্যেকের মনোরঞ্জনের চেষ্টা করেছে এটা রজুল ওয়া জিন এটা কঠিন শাস্তির একটি কারণ রসুল্লাহ সাল আলসালাম এ থেকে আমাদেরকে সাবধান করেছেন কেয়ামতের মাঠে এই শাস্তি হতে থাকবে আরেক ধরনের লোক থাকবে কেয়ামতের মাঠে তাদের কী শাস্তি হবে বলে দিয়েছেন তারা হচ্ছে ওই রাষ্ট্রপ্রধান বা ওই জনপ্রতিনিধি জনপ্রতিনিধি ওই সরকার যারা মানুষদের থেকে ইয়াস্তাজীবান রাড়াইতে রাড়িয়াতেহি তাদের প্রজাদের থেকে পর্দা করে থাকে অর্থাৎ তাদের থেকে দেখা করতে চায় না তাদের কোনো খবর নেয় না তাদের থেকে নিজের আলাদা থাকতে চায় তারা সম্পদশালী হয়েছে এই নিজেরা আলাদা হয়ে যায় কারোর প্রতি কোন দায়িত্ব অনুভূতি তাদের নেই এই লোকগুলোর কঠিন শাস্তি হবে বলে রসোল্লাম বলেছেন মান উল্লিয়া মিন উমুর মুসলিম ইন এসাইয়ান কাউকে যদি কোনো মুসলিমদের কোন দায়িত্ব দেওয়া হয় ফাহতাজে বা দুন আখিল্লা তিহিম ও হায়াজা তিহিম তাদের অভাব অনটনে তাদের প্রয়োজনে প্রয়োজনে সে তাদের থেকে দূরে সরে আসে তাদেরকে কিছু দান না করে এবং ফক্রিহিম তাদের অভাবে ও হাজাতহীম অনর্চনে কিছু দিল না হাদিস ইয়াসরস্লাম বলছেন কেয়ামতিন আল্লাহ তার থেকে পর্দা করবেন অর্থাৎ তার থেকে দূরে থাকবেন বাধা দিবেন সে তার দু না খুল্লাতি আল্লাহর মহব্বত সে পাবে না আল্লাহর প্রয়োজন আল্লা তার প্রয়োজনের সময় সে পাবে না আল্লাহকে এবং সে তার অভাব মোষণ করতে পাবে না এবং তার যে ফকর তার গরিবী অবস্থা সে অবস্থা থেকে মুক্ত করতে আল্লাহর কোন সহায়তা সে পাবে না এজন্য দুনিয়ার বুকে যারা অন্যায় করে যারা বিভিন্নভাবে পয়সাওয়ালা হয়েছে মানুষ ক্ষমতা ক্ষমতাসীন হয়েছে ক্ষমতা নিয়ে আছে যে কোনো মানুষই হোক দায়িত্বপ্রাপ্ত হয়েছে আল্লাহ আল্লাহর জমিনের মধ্যে কারো দায়িত্ব সে পেয়েছে কিন্তু তাদের যাদের দায়িত্ব সেবে তাদের থেকে সে আলাদার থেকে সে কোনোভাবেই তাদের কোনো খোঁজখবর নেয়নি তাদের প্রয়োজনে এগিয়ে আসেনি হাসরের মাঠে আল্লাহ তালা তার এই দিবেন দেবেন আল্লাহ তালা তার প্রয়োজনে কি আসবেন না এবং তাকে কখনও তার বিপদ থেকে উদ্ধার করবেন না এটা তার জন্য শাস্তি শাস্তিসরূপ অনুরূপভাবে হাসরের মাঠে আরও যাদের কঠিন শাস্তির কথা হাদিসে এসেছে যে হাঁসড়ের মাঠেই তাদের এক ধরনের শাস্তি হবে সেটা হচ্ছে যারা মানুষের কাছে তাদের চাওয়া থাকার পরেও তাদের আছে সব কিছু তাদের সম্পদ আছে তার অভাব নেই তারপর মানুষের কাছে তারা চেয়ে বেড়ায় তাদের অভাব বলে বেড়ায় এই লোকগুলোর শাস্তি হবে বলে রসুল্লাহ আসলাম বলেছেন রসুল্লাহাম বলছেন তাদের মুখে গোষ্ঠ থাকবে না কখনো বলেছেন তাদের মুখে সবকিছু ছিন্ন ভিন্ন থাকবে এরকম এরকম কঠিন অবস্থা হাঁসের মাঠে তারা উঠবে তাদের মুখে কোনো চামড়া নেই তাদের মুখে শুধু হাড় আছে এর কারণ হচ্ছে দুনিয়ার বুকে তারা তাদের চেহারা বিক্রি করেছে মিথ্যা কথা বলেছে অভাব দেখিয়ে বেরিয়েছে আল্লাহ তারা তাদেরকে সম্পদশালী করেছেন তারা মিথ্যা কথা বলেছে তারা মানুষের কাছে হাত পেতেছে এই জন্য এই শাস্তি তাদের তার তাদের প্রাপ্য হাসার মাঠে তারা অপমানিত হবে রসুল্লাহ সাল্লা বলেছেন মনস আল্লাহ কেউ যদি কোন মানুষের কাছে হাত পাত অথচ তার যথেষ্ট যা আস তা যথেষ্ট চলতে পারে যা মা তার এই চাওয়াটা হাত পাতাটা কেয়ামতের দিন তার মুখের উপর আসবে খাদু সন আউ খামুশান আদুর হানফিওয়াজিহি তার চেহারার মধ্যে সেটা দাগ থাকবে সেটার আছড় থাকবে সেটার গোস্ত থাকবে না এই অবস্থা সে থাকবে পঞ্চাশ দেড়হাম কতটুকু সম্পদ থাকলে আও কি মতিনা অনুরূপ অনুরূপ স্বর্ণের যদি কিম দাম স্বর্ণের অনুরূপ মূল্যের স্বর্ণ যদি কারো থাকে তাহলে তার সম্পদ আসে বলে বিবেচিত হবে অর্থাৎ সে অন্যের কাছে কিছু চাইতে পারে না তার সে অত্যন্ত ধনী বলে বুঝতে হবে চাওয়া অর্থই হচ্ছে এর অর্থ চাওয়াই অর্থই হচ্ছে সে আছে তারপর সে চাচ্ছে এই জন্য এর জন্য তার শাস্তি হতে থাকবে মুসাদ আহমদ অনায়সান ইমরান হুসেন রাজি আল কল কল রসুল্লাহ সাল্লাহ আল সালাম মাস আল গানী শুন পিওয়া জিয়াম কেয়ামা ধনী ব্যক্তি যদি কোনো কোনো কিছু চায় মানুষের কাছে চেয়ে বেড়ায় কেয়ামতের দিন চার চেহারার উপরে সেটা একটা অপমানজনক অপমান হয়ে দেখা দেবে অর্থাৎ চেহারা গোষ্ঠ থাকবে না চেহারা আছড় থাকবে চেহারা তার বিভিন্ন রকমের চিহ্ন লক্ষ পরিলক্ষিত হবে এটা এই কারণে যে তার ছিল যথেষ্ট আল্লাহ তারা তাকে যথেষ্ট করে দিয়েছেন কিন্তু সে অন্যায়ভাবে মানুষের কাছে চেয়ে বেড়াচ্ছে এই জন্য যারা এই কাজটি করবে হাসরের মাঠে তাদের অবস্থা ভালো হবে না অনুরূপভাবে আরেকটি গোষ্ঠী হাঁসড়ের মাঠে সাধারণ জিনিসও মানুষ অনেক সময় গুরুত্ব দেয়নি আল্লাহ দিনের ব্যাপারে আল্লাহ তালা দিনের বিপরীতে তারা এমন এক কাজ করেছে যা তাদের হাঁসরের মাঠে তাদের বিপদ ডেকে আনবে এবং তাদেরকে অপমানিত করবে এবং তাদেরকে দেখতে মানুষ ঘৃণা করবে এরকম অবস্থায় মানুষ অনেকের হবে হাঁসরের মাঠে ইমান দারাতেছে তার এই অপমান কেন হবে কারণ সে আল্লাহতালার যে আল্লাহ তালার যে যে শায়রা ছিল আল্লাহতালার যে নিদর্শন ছিল সেগুলো সম্মান করতে শিখেনি বরং সেগুলোকে অপমানিত করেছে যেন দুনিয়ার বুকে যেভাবে অপমান করেছে আল্লাহ তালা আখেরাতেও হাঁসরের মাঠেও তাকে অপমানিত করবেন সেটি হচ্ছে কেউ যদি কোনো ক্যাবলার দিকে থুতো ফেলে কাবলার দিকে থুতু ফেলে মনে রাখতে হবে কেবলা মস্তারামুন হাইয়া মহতারামা হাইয়া নমাইতেন জীবিত মৃত সর্ব অবস্থায় সমান করতে হবে এই জন্য কেউ যদি কোনো ক্যাবলার দিকে ক্যাবলার দিকে ইচ্ছা করে অপমান করে কাবলার দিকে পায়খানা পেশাব করে সেটা যেমন নিষিদ্ধ তেমন কিভাবে ক্যাবলার দিকে থুতু ফেলাও নিষিদ্ধ রসল্লাহ আসলাম ক্যাবলার দিকে থুতু ফেলতে নিষিদ্ধ করেছেন আর রসল্লাহ আসলাম হাদিসে এসে তিনি বলেছেন যে কেউ যদি কোনো এরকম থুতু ফেলে হাসরের মাঠে সে আসবে তার এই থুতো তার কপালে নিয়ে আসবে যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে কেবলার থুতুটি হাসর মাঠে তার চেহারা নিয়ে লোকটি উঠবে অর্থাৎ তার জন্য এটা কঠিন অপমানজনক অবস্থায় পড়বে এটা তার জন্য কঠিন এমন একটি অপমান হবে যে লাঞ্চনার বিষয় হবে যে মানুষ এটা বলে বেড়াবে চেহারা থুতু ফেলে সেই জন্য কারণ আল্লাহ আল্লাহ তালার যে শাড়ি ছিল আল্লাহ তালার যে নিদর্শন ছিল এরকম নিদর্শনের হয় সামান্যতম থুতুর বিষয় যারা আল্লাহর আল্লাহ তার নিদর্শন নিয়ে ঠাট্টা করে তা তো কাফের কুফুরি করছে আর যারা এগুলিকে সম্মান করতে পারবে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন আল্লাহাম তাকওয়াল কলুব আল্লাহ তালা অন্য আয়ত বলেছেনমারিক আল্লাহর যে সমস্ত জিনিস সম্মান সেগুলি সম্মান করাই হচ্ছে ইমানদারের দাবি কিন্তু ইমানদার যখন সম্মান না করে সেগুলো নিক্ষেপ করবে এই জন্য কেয়ামতের দিন সেগুলো থুতুগুলো সে তার মুখে নিয়ে আসবে যদি না আল্লাহ তালা তা ক্ষমা করেন এবং তার তবুল না হয় তাহলে তার কঠিন শাস্তি হবে এই জন্য প্রত্যেকটি মানুষের কর্ম সম্পর্কে তার সাবধান থাকা উচিত যে সে যে কাজটি করছে এই কাজটি তার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে সাধারণ মনে করছে হচ্ছে অথচ এই থুতু ফেলাটাকে ক্যাবলার দিকে অথচ ক্যাবলার দিকে থুতু ফেলাটি কত মারাত্মক গুণা এটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইমানদার হওয়ার পরেও হাঁসড়ের মাঠে অপমানজনক অবস্থা উঠবে কারণ সে আল্লাহ তালা নিদর্শনের প্রতি থুতু ফেলেছে থুতু দিয়ে অপমান দেখানো হয় এই জন্য সেটা করা নিষিদ্ধ রসুল্লা সাল্লা স্লাম তা থেকে নিষেধ করেছেন আর অনুরূপভাবে এমন কিছু জিনিস রসুল্লাহ আসলাম বলে দিয়েছে যেগুলো ইমানদার করে থাকে অথচ এগুলো তার জন্য করা উচিত না যেগুলি হাসরের মাঠে ইমানদারের জন্য অপমানজনক অবস্থা অবস্থা বিরাজ করবে তার ইমানদারের মধ্যে তার মধ্যে একটি হচ্ছে যে ব্যক্তি নিজের স্বপ্ন মিথ্যা স্বপ্নের কথা মিথ্যা বলবে অর্থাৎ স্বপ্ন দেখেনি অথচ বলে আমি স্বপ্নে দেখেছি এমন কথা বলবে অথবা স্বপ্নে যা দেখেছে তার রুল বলবে অথবা স্বপ্নে যা দেখেছে তার মতো সত্য কথা না বলে মিথ্যা কিছু বানিয়ে বলবে এরকম অবস্থা এটা শাস্তি হবে বলে রসোল্লাহ সাল্লাহাম বলেছেন কিযামতের মাঠে তারা তাকে শাস্তি না এবং রসোল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে যে ব্যক্তি মানুষের কথা শুনেছে এমন অবস্থা যে মানুষ তাকে শোনাতে চায়নি তারপরে সে নিজে আগ গিয়ে মানুষের বা গোপনে তার কথা শোনার জন্য কান পেতেছে तर शि सुल्लासमारानर मध्य सीशा डेले कमर मठामत मठे दूध একটি হচ্ছে যে তাকে কঠিন শাস্তি দেওয়া যদি মিথ্যা কথা বলেছ স্বপ্ন দেখা নাই তারপর বলছ এই জন্য শাস্তি আর তুমি মানুষের যে জিনিস মানুষ থেকে তিনি বলেন রসুলাম বলেছেন কাদা বা ই না সাহিরা তাই ফাল কেউ যদি কোনো এমন কোন স্বপ্নের কথা বলে যা সে দেখেনি অথচ দেখতে বলে তাকে কষ্ট দেয়া হবে হাঁসার মাঠে যে দুইটি চুলের মধ্যে গিরা লাগাও যারা তার কথা শোনাতে চায় না তাকে সে আড়ি পেতে বা কোনোভাবে শোনে রুনা মিহু তারা পালাতে চাচ্ছে তার থেকে সে না তাদের সাথে থেকে তাদের কথা শুনবে রসুল্লাহম বলেছেন সুবাফি আল আল কেয়ামা কেয়ামতিন তার কানে হবে এই শাস্তি তার হতে থাকবে কারণ সে অন্যায় করেছে সময় দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম যে অপরাধী যারা ইমান দ্বারা অপরাধ করেছে তাদের হাসরের মাঠে কি শাস্তি হবে কি কি অবস্থায় তারা উঠবে কিন্তু এটা কিন্তু বড় শাস্তি নয় জাহার নামে যাওয়ার যে শাস্তি সেটা হাসরের মাঠেই তাদের এই শাস্তি অনুভূত হবে হাসরের মাঠে তাদের বেশ কিছু অন্যায় অন্যায়ের কারণে তাদের যে অহমানজনক অবস্থা হবে সেটা আমরা বিভিন্ন হাদিস এবং কোরআনে করিম আয়াত থেকে আমরা দেখিয়ে দিয়েছি দর্শকবৃন্দ এর বাইরে তৃতীয় আরেকটি গোষ্ঠী আছে যারা কাফের নয় যারা ইমানদার এবং গুণাগার নয় বরং তারা আল্লাহর সত্যিকার বান্দা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মোত্তাকি বান্দা আল্লাহর ফরহেজগার বান্দা এই বান্ধাগুলোর অবস্থা হাসের মাঠে কি হবে সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাই কোরআনে করিমে সেটা আল্লাহ তারা উল্লেখ করেছেন এবং কি সেটা রসুল্লাহ সাল আলাম তার হাদিসে উল্লেখ করেছেন প্রথম যে অবস্থা হবে সেটা হবে যে তারা কেয়ামতের মাঠে সবাই ভয় পাবে কিন্তু এই লোকগুলি ভয় পাবে না আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করুন যে কেয়ামতের মাঠে যে অবস্থা হবে অবস্থায় তারা ভয় পাবে না বরং তারা এটাকে খুশ আমদের হিসেবে নিবে আল্লাহ তালা তাদের অন্তরকে ভয়মুক্ত করে দিবেন এবং তারা ভয়শূন্য অবস্থায় সেখানে থাকবে কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন যে প্রশান্ত চিত্ত অবস্থায় তারা থাকবে বলেন ইন সাবাকাত নিশ্চয়ই যারা যাদের আমার কাছে হোসনা জান্নাতের ব্যাপারটি যাদের সিওর হয়ে গেছে যারা ভালো কাজ করে সাবাক আতলম ভালো কাজ করে যারা জান্নাতের হকদার হয়ে গেছে জান্নাত যাদেরকে দেয়া হবে উলয় আনহা কনহা মোবায়দুন তারা জাহান্নাম থেকে দূরে থাকবে লাইয়াস মাউন্ড হাসি সাহা এর কোন শব্দ তারা শুনবে না ওহম ফি মস্তাহ আনুহুম খালিদুন তারা যা চাইবে তাদের অন্তরে তার মধ্যে তারা চিরস্থায়ী ভাবে থাকবে লাহুমুল ফাজাউল আকবারু তাদের ফাজাউল আকবার বড় যে ভীতি সেটা তাদের কোনো প্রেশান করবে না বড় ভীতি হচ্ছে কেয়ামতের মাঠের ভীতি সেটা তাদের কোনো প্রেশান করবে না অতাহুল মালা ইকা আর ফিরে তাদের সাথে সাক্ষাৎ করতে আসবে হাজা দাও কুমুলি কুন তুম তুয়াদ এটা তো তোমাদের দিন এটা তোমাদের দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছে এখানে ইয়ৌমুল ফাজার ভীতিপ্রদ দিন বলতে বোঝানো হয়েছে কেয়ামতের মাঠে যেদিন মানুষ কবর থেকে উঠে কেয়ামতের মাঠে যাবে সেই দিনের অবস্থা তারা ভীতিভীত হবে না সন্ত্রস্ত হবে না কোনো পেরেশান হবে না বরং ফেরেশ তাদেরকে সান্ত্বনা দিয়ে থাকবে এবং বলতে থাকবে এই দিনটির ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল আজ তোমরা এই দিন উপস্থিত হয়েছে সুতরাং তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো সমস্যা নেই কিন্তু এর বিপরীতে এর বিপরীতে ওদের অবস্থা হবে কি করবে না যার আলোচনা আমরা পূর্বে করেছি কাফেদের অবস্থা সেদিন তারা ভীত বিহবহ থাকবে তাদের চক্ষু তখন চর গাছ হবে তারা বুঝতে পারবে না কি করবে কঠিন অবস্থা তাদের থাকবে এর বিপরীতে ইমানদারদের কোনো ভয় থাকবে না ইমানদাররা তখন তারা পেরেস তারা তাদেরকে তাদেরকে সাদর সম্ভাষণ জানাবে তাদেরকে বলবে যে আজকের দিনে তোমাদের কোনো ভয় নেই নির্ভয় তাদেরকে দেবে যে তোমাদের কোনো ভয় নির্ভয় প্রদান করবে এই এই এই শান্তি শুধুমাত্র মোত্তাকিদের জন্য ফরেস্ট জন্য আল্লাহর দিন যারা মেনে চলে আল্লাহর দিনের যারা কথা বলে শহীদদের জন্য যারা দুনিয়া দুনিয়াতে শহীদ হয়ে গেছে আল্লাহর দিনের জন্য যারা জীবনকে বাজি রেখে আমল করেছে কাজ করেছে এবং আল্লাহর দিনের জন্য তারা সারাটা জীবন ব্যয় করেছে এই মত্তাকি বান্ধাদের জন্য কোনো ভয় থাকবে না কোনো কোনো চিন্তা থাকবে না আল্লাপেন আল্লাহ তালা তাদেরকে ডেকে বলবে তাদেরকে প্রশান্ত শান্তি দিবেন এবং তাদেরকে অন্তরে শান্তি দিয়ে বলবেন ইয়া আইবাদি হ্যাঁ আমার বন্ধারা লাজকের দিনে তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা কোনটা আসছে সেটা যে আমল করে কোনটার জন্য তোমাদের আর ভয় পেতে হবে যারা আল্লাহর ইমান এনেছে এবং ইসলামের উপর সুপ্রতিশ্রুতি থেকেছে তাদের কোনো ভয় থাকবে না কোরআনে কারিমী আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন আল্লাহ আল্লাহমান তারাই আল্লাহর বলি তারাই আল্লাহর সত্যিকার বন্ধু তাদের কোন ভয় থাকবে না এবং তারা কোনো প্রেশান হবে না দর্শক বিন্দু ইনশাল্লাহ আমরা পরবর্তী কোন পর্যায়ে বিষয়ে আরো আলোচনা করব ইমানদারদের কি কি আরো অবস্থা থাকবে সেটা আমি ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ তাহলে আপনাদেরকে সুস্থ রাখুন ও আকরাজ রবিলাম আসসালাম